الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة وقال رسول الله صلى الله عليه وسلم المؤمنون في تواددهم وتعاقفهم كجسد واحد الله رب العالمين দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ সব আলমিনের ইবাদতের জন্য ফিরিস তারাও ইবাদতের মধ্যে রত ছিলেন কোনো বাধা ছিল না আর মানুষের ইবাদতের মধ্যে কষ্ট আছে বাধা আছে এই জন্য ফেরিস্তাদের ইবাদতের দ্বারা তাদের মর্যাদা বাড়ে না আর যে আল্লাহ রবুল আলমিন এর যত বড় আবেন। আল্লাহ রবুল আলমিনের যত বড় নিকটবর্তী তার প্রতি কষ্টটা বিপদটা তত বড় আকারের সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি হয় নবীগণ অতপর নেকর গন কানাফি দিন বাতুন আলা হাসাবিহি কারো দিনের মধ্যে যদি মজবুতি দৃঢ়তা থাকে সেই হিসাবে তার প্রতি আমাকে দেওয়া হয়েছে এই পরিমাণ কষ্ট আর কাহাকেও দেওয়া হয় নাই কেন ইন্না কদরি আলাই পুরস্কারের বিশালতা এটা বিপদের বিশালতার পরিমাপ অনুযায়ী পুরস্কার যত বড় হবে বিপদ কি হবে বড় হবে দুনিয়ার সাধারণ নিয়ম অনুযায়ী যে যেই শ্রেণিতে পড়ে যেই ক্লাসে পড়ে তাকে সেই শ্রেণীর প্রশ্ন করা হবে যে ক্লাস ওয়ানে প্রশ্ন করা হবে ক্লাস ওয়ান এর যে ফাইভ এ পরে তারে ফাইভ এর প্রশ্ন করা হবে যে মেট্রিক পরে তারে সেইটার প্রশ্ন করা হবে সবগুলির প্রশ্নের পর্যায় একটাই না বেশ কম আছে ওয়ান এর তুলনায় ফাইভ এর প্রশ্নের অবস্থা একটু কঠিন না কঠিন কিন্তু যে ফাইভ ক্লাসে পড়তেছে তার জন্য কি খুব কঠিন তার জন্য মোটামুটি ওয়ান পরীক্ষার্থীর যেমন তার জন্য যেমন কঠিন ওর জন্য তেমন কঠিন বেশি বড় ধরনের কোনো কিনা কঠিন না বড় পরীক্ষা আসা বড় মর্যাদার জন্য কি সেজন্য বিসিএস পরীক্ষায় যারা অংশগ্রহণ করে তাদের পরীক্ষাগুলি খুব কঠিন হয় খুব কি হয় এখন এই পরীক্ষা কঠিন হওয়া কারণ এই পরীক্ষা যদি সে পাশ করতে পারে মর্যাদা পাবে বিশাল বড় একটা সে সরকারের কি হয়ে যাবে ক্যাডার হয়ে যাবে এখানে পরীক্ষাটা যেমন বড় মর্যাদাটাও কি তত বড় এটা একেবারে লাজ এম মালজুম বিষয় অপরিহার্য বিষয় যে বড় মর্যাদা পাবে তার জন্য বড় পরীক্ষা দিতে হবে এটা দিনের ক্ষেত্রেও দুনিয়ার ক্ষেত্রেও এই জন্য রসল বলেছেন পথে যে পরিমাণ কষ্ট দেওয়া হয় সেই পরিমাণ কষ্ট আর কাহাকেও দেওয়া হয়নি আর এই কষ্টের উপর নির্ভর করেই বর মর্যাদাটা কিসের উপর নির্ভর করে কষ্টের উপর নির্ভর করেই বর মর্যাদাটা নতবা আমি আলহিম সাল্লা সাল্লামের কোন গুণাহ ছিল না যে তাদেরকে কি দিতে হবে কষ্ট দিতে হবে তাদের কষ্টগুলো আসছে কিসের জন্য তাদের মর্যাদা বৃদ্ধির জন্য এই জন্য আল্লাহর পক্ষ থেকে দিনের পথে যে বিপদগুলি আসে সেই বিপদগুলো গুলো আসলে কিনা দিন থেকে তাকে ছুটায় দেওয়া বা দিন থেকে তাকে দূরে সরাই দেওয়ার ব্যবস্থা না বরং দিনের মধ্যে আরো মজবুত করার ব্যবস্থা কিসের ব্যবস্থা আর আরো তাকে উন্নত করার ব্যবস্থা এটা প্রকৃত দিনদার যে বিপদ তার উপর আসলে সে আরো মজবুত এবং দৃঢ় হয় আজ্লাহিন ইমানদারদের যখন তাদেরকে বলা হয় যে পুরা পৃথিবীবাসী তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে ইন্নান্না সকদ পৃথিবীবাসী তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে লোকেরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে ওদেরকে ভয় করো তাদের ইমান কি হয়ে যায় যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাকে সারা দিয়েছে তাদের উপর আঘাত পৌঁছার পরেও ওদের যুদ্ধের মধ্যে আঘাতে জর্জরিত হয়ে গেছে রনে ক্লান্ত হয়ে গেছে তারা মনও ভেঙ্গে গেছে পরের দিন সেই অবস্থায় তারা সাহস না হারায় ই রাসুল আল্লাহ রাসুলের ডাকে কি দিয়েছে সারা দিয়েছে নিম্বা আদিমা সবাহ আঘাত তাদেরকে পৌঁছার পর আকান্ত। আঘাতপ্রাপ্ত জখ্মী তারাই আবার যুদ্ধের জন্য কি হয়ে যাচ্ছে সামনে অসাদ পর্যন্ত না সেই হাজামা রসুল ইমানিমা মোমেনরা যখন বিভিন্ন শত্রু দল দেখল বিভিন্ন দল একত্রিত হয়ে তাদের উপর এসে তাদেরকে ঘেরাও করলো এই অবস্থা যখন দেখল আর অবস্থাটা কেমন হয়েছে যেন বের হয়ে যাবে এমন সংকটা অবস্থায় যখন মুসলমানরা পথছে তখন মুমেনদের ভিতর থেকে উক্তি কি বের হয়েছে হা মা ওয়াদ আন সেটা ওই বিষয় যেটা ওয়াদ আল্লাহাক আমাদের সাথে করেছেন আল্লাহক্ষণ পর্যন্ত ঘেরাওনা করে ফেলবে মনে করেছে জান্নাতে চলে যাবে ওম কবলিকুম যতক্ষণ সেই অবস্থা আসলো না যে অবস্থায় এসেছিল তোমাদের আগেরওয়ালাদের উপর কি অবস্থা রসুল এবং তার সাথে ইমান দাররা বলছে আর কখন হবে আল্লাহ সাহায্য আল্লা নিব রসুলের মুখ দিয়ে আর কখন হবে আল্লাহ সাহায্য পরীক্ষা করেছেন আল্লাহ মেরিয়া ফেলে বল জুড় কিছু ক্ষুদার্ত থাকা অভাবনটনের মধ্যে থাকা বিষয় সামারা মাল সম্পদ কমে যাবে ব্যবসা বাণিজ্যের লাভ কমে যাবে ফল ফ্রুট হবে না এই বিভিন্ন ধরনের দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করবো উল্টা নিব উল্টা পাল্টা দিব ওজাহিদিনা আলমাসী কে জেহাদী কে ধৈর্য ধারণকারী এটা আমি ভালোভাবে জেনে নেব প্রকাশ করে দেব এটাকে ভাগ করবেন কে আল্লাহর জন্য করে আর কে নিজের নকশের সাহেসের জন্য করে কে সমাজের জন্য করে কে আল্লাহর জন্য করে কে গৌরবের জন্য করে কে আল্লাহর জন্য করে কে ফখরের জন্য করে কে আল্লাহর জন্য করে কে বিজয়ের জন্য করে কে আল্লাহর জন্য করে দিনের জন্য করে এই বিষয়টা আমি কি করবো ভাগ করে দিব শুধু যদি পার্থক্য মুনাফেক সব সামিল হয়ে যাইতো মুনাফেক কি হয়ে যাইতো সব সামিল হয়ে যেত তো মুমেন্ট আর মুনাফেক ভাগ হবে কিভাবে দুনিয়াটা হইলো দারুল ইপেলা পরীক্ষার জায়গা এখানে আসল উদ্দেশ্য হলো পরীক্ষা নতিজার জায়গা এটা না নতিজা কখন আখেরাতে এখানে এবং সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা হয়েছে রসোল সালাম কেন রসলের সাথে সাথে সাথে কি অবস্থা হয়েছে যেই মানান তার মার কাঠ শুরু হয়ে গেছে না রসুল যুদ্ধ থেকে ফিরে আসতেছেন ছোটো বাচ্চা এসে বলতেছে কতগুলো এইভাবে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যে রসুলের সাথীরা এইভাবে কি হয়ে গেলেন শেষ হয়ে গেলেন উহদের মধ্যে রসুল সাহেবের সত্তর জন সাহাবি কি হয়েছেন শহীদ রসুল তামান্না প্রকাশ করতেছেন ওয়দিতু আন কি পরিমাণ কষ্ট তাদের জন্য কি পরিমাণ ব্যাথা কি পরিমাণ দরদ রসুলের ভিতরে এসে থাকলে এই অবস্থাটা প্রকাশ করতে পারতে পারতেছেন রসুল এটা কি একজনকে হত্যা করে দেওয়ার চেয়ে কম মানসিক চাপটা বড় কি পরিমান কষ্ট রসুল সালে করতে হইছে নিজের সাথীগুলির এইভাবে অসহায় দেখতে হইতেছে তিলে তিলে তিলে তিলে রসুল সাল্লাহ এইগুলোকে সহ্য করেছেন সবচেয়ে বেশি কষ্ট কে করেছেন হালত হইল দিনের পথে কষ্ট যখন আসে তখন তারা তাদের ইমান আরো কি পায় বৃদ্ধি পায় তখন তারা ছেড়ে দেন কি হয় মজবুত হয় দৃঢ় হয় এটা হলো ইমানদারদের হালত ইনামাঝা ইউলিয়া ফালিন সেটা হলো শয়তান যে তার বন্ধুদেরকে কি পাওয়া দেয় ভয় পাওয়ায় এই শয়তানকে ভয় করো না ভয় করো কাকে আমাকে যারা শয়তানকে ভয় করে দিবে এরা আসলে কার আল্লাহ হয়ে গেল বন্ধ হয়ে গেল। যদি বন্ধ হয়ে থাকতো এই ভয়ের দ্বারা ভীতির দ্বারা ভয়ের পরিবেশের দ্বারা তাদের ইমান কি হয়ে যেত মজবুত হয়ে যেত ও কাই ইম কালা মাহু রিবাক বিশেষত কিতালের পথে যখন বিপদ আসবে তখন ইমানদারদের ইমান আর কি হবে এবং তারা এই পথে আরো বেশি মজবুত হবে বহু নবী যাদের সাথে মিলে আল্লাহ রা কি করেছেন যুদ্ধ করেছেন কারা যুদ্ধ করেছেন আল্লাহ রা রবি সাথে আল্লাহর পথে তাদের উপর যেই মসিবত এসেছে এই কারণে তারা সাহস হারায়নি তাহলে নবী এবং আল্লাহে মানে কোন সাবিল্লা আল্লাহর পথে যুদ্ধেরও তো সেই অবস্থায় নবী এবং ওলি নবী এবং ওলি এরা নেককার না এদের উপর মসিবত আসছে কেন যুদ্ধের পথটাই এমন যে মধ্যে কি আসবে মসিবত আসবে যে জান্নাতেরাও দিয়া দেওয়া হয়েছে কষ্টের বস্তু দিয়া জান্নাতের যত দ্রুত জান্নাতের দিকে চাইতে থাকবে কষ্টের বস্তুগুলির সাথে ধাক্কা তার তত বেশি লাগবে তত বেশি লাগবে স্বাভাবিক চার সুরতে আর জেহাদের মাধ্যমে জান্নাতের দিকে গমন হয় বিদ্যুতের গতিতে কিসের গতিতে মুফতি শফি রাহিম ওনার এক ইয়াছিল কি আল পত্রিকা সেখানে সৈয়দ আহমদ শহীদ আমলের দ্বারা স্বাভাবিক কিসের গতিতে বিদ্যুতের গতিতে চিন্তা করে দেখেন এত দ্রুত গতিতে অগ্রসর হইলে ধাক্কা কেমন লাগবে প্রচন্ড ধাক্কা আসবে না স্বাভাবিক ছোট্ট ধাক্কাটাই বিশাল হয়ে যাবে সেখানে জেহাদের পথে এত দ্রুত অগ্রসর হওয়া হয় এই জন্য এখানে বিপদটা কি সবচেয়ে বেশি এই জন্য আল্লাহ তালা জেহাদের পথটাকেই বলতেন কোর হুল্লা এটা তোমাদের জন্য কি কষ্টের কিন্তু কষ্টের হলেও কি তোমাদের তোমাদের মিলল আল্লাহ তাল জানার সাথে মিলল তাদের আলেমটা সহিম আর যারা জেহাদ কষ্ট এই কারণে এর মধ্যে খাই দেখে না কল্যাণ দেখে না এরা থেকে দূরে সৈরা থাকে তাদের জানাটা জানার সাথে কি হয় নাই মেনাই আল্লা তার আল্লা কপাল দিয়ে আদম রে আল্লাহর কি হয় অপমান হয় এটা কার জানা আর আল্লাহ জানে যে আমার হুকুম মানলে আমার সম্মান হয় আমার মর্যাদা হয় কি মানলে হুকুম মানলে কার জানাটা সহিপারে আল্লাহ কষ্টাল থেকে তারা কাজের দাবি থেকে ফিরে থাকার মধ্যে কি খাই যাওয়ার মধ্যে হয়েছে তাহলে এখানে আল্লাহর জানা হলো যে কেতাল যত কষ্টেরই হোক এর মধ্যে গমন করা এটার মধ্যে জড়িত হওয়া এটার মধ্যে জন কল্যাণ কর আর ফিরে থাকুয়ারাও তারা বুঝে যে এটা থেকে ফিরে থাকার কার কার জানাটা যে আল্লাহর বিপরীত জানে তার এটা সে যত বড় বাহ্যিক ভাবে তার নাম আলেম হোক না কেন সে আসলে কি না আলেম না সে কি জাহেল শুধু জাহেল না সে জাহেলে জাহেল বা জাহলে মোরাক্কাম একটা জাহেল আছে যে জানে না যে কি করে না আরেকজনের উল্টাটা জানে কি জানে উল্টাটা জানে না জানার অনুভূতিও নাই বরং উল্টা জেনে বসে রয়েছে এটার উপর দৃঢ় বিশ্বাস এটার বলা হয় কি জটিল জাহেল কি জাহেল जटिल जहेल एवं सहज और जटिल जहेल जहेल जेटा और जहादुर हवाम हवा कठिन से आलेम हवा की कठिन क्योंकि जहरी भाग मानसम এই জন্য হাদিসে আমার পরিচালনা করে মানুষদেরকে শরীয়ত বাতলা দেয় মানুষদেরকে শরীয়তের পথ বলে দেয় মানুষদেরকে বিষয়ে শিক্ষা দেয় দিনের আদর্শ মানুষদেরকে বুঝায় কিন্তু সে নিজেকে বুঝে না অথবা কোরআন তাহরিফ করে অথবা তাওল করে অথবা কিবিনতের মধ্যে আঘাত গুলো এই তিন সুরতে আলেমরা করে আলেম নাম লোকেরা করে কয় সুরতে তিন সুরতে কিছু আলেম এমন হওয়া উচিত তাহারিফ অর্থ হয়েছে এটার মধ্যে অপবেক্ষা করা উন্নতের মধ্যে চিরাচরিত ভাবে যে কি আসতেছে যে অর্থের বিষয়টাকে ব্যবহার করা আসা হইতেছে সেটার থেকে এটাকে কি করে ফেলা সরাই ফেলা এর মধ্যে কল্যাণ আছে এটা কার্ল আল্লাহ রব্বুল আলমিনের যত কষ্টই হোক কারণ এর দ্বারা জাননাতে কি করা হইতেছে দ্রুত অগ্রসর হওয়া হইতেছে এটা কল্যাণজনক এখন এই কেতালের পথে কল্যাণের পথে যখন চলছে কুরহুন আল্লাহর পথে তাদের উপর যে মসিবত এসেছে এই কারণে তারা সাহস হারায় নেইফু আর দুর্বলতা প্রকাশ করে আমি তো এখন দুর্বল হয়ে গেছি এখনই কাজ করা যাবে না হা এখন চুপ করে বসে থাকো প্রকাশ করে প্রকাশ নাইও স্বীকার করে নাই স্বীকার করে ফেলছে ইসলামের আদর্শবাদ দিয়ে কাফের আদর্শ গ্রহণ করে ফেলছে ইসলামের তরিকা বাদ দিয়ে কাফেরদের তরিকা ধরে ফেলছে এই কাজ দেওয়া করেন সে এখন অটল অনড় সুদৃঢ় ওমাস তাকানু মাথা কি করে নাই নোয়ায় নাই সির দেগা নেহি দেগা আমা মাথা কাটতে পারবা কিন্তু সে কি কট্টরপন্থী আল্লাহ রব আলামিন বলেন যে এটা হলো কি ধৈর্যশীল বিপদ এসেছে তারপরেও সে কি করে নাই না সাহস হারাইছে না দুর্বলতা দেখাইছে না নতি কি করছে স্বীকার করছে তার অবস্থানে পরিবর্তন আনাই এই সবরকারীকে আল্লাহ ভালোবাসেন আমাদের গুনাগুলি মাফ করে দেন আমাদের পাউকে সুদৃঢ় রাখেন আরে রাস্তায় থাইকা দোয়া করবে পাও সুদৃঢ় রাখার জন্য না রাস্তা থেকে চলে গিয়ে তাহলে বিপদের কারণ এটা পথ ছেড়ে দেওয়া না আরো মজবুত হওয়া ইমান দার্দের অবস্থা হলো বিপদ আসলে এটার মধ্যে আরো কি হবে মজবুত হবে যখন বিপদ বেশি আছে তখন মজবুতের সাথে থাকতে গেলে কষ্টটা কি হয় বেশি হয় এই কষ্টটা যখন বেশি হইতে থাকে তখন মর্যাদা তার কি দ্রুত থাকে মর্যাদা দ্রুত বাড়তে থাকে না। কেমন দ্রুত তির মিজির রায়তের মধ্যে আসছে জেহাদের পথে মানে এক মুহূর্তের সময় কয় মুহূর্ত সময় এক মুহূর্তের সময় আর অন্য এবাদতের মধ্যে এক জীবন সময় কতটুকু সময় সেই এক জীবনের মর্যাদার চেয়ে মর্যাদা রয়েছে আর একজনে একটা মুহূর্ত একটা সেকেন্ড জেহাদের ন্যাকামলের মধ্যে কিতালের নোমলের মধ্যে কি জড়িত রয়েছে এই একটা সেকেন্ড এর যে সেটা ওই এক জীবনের অবস্থানের চেয়ে বেশি মর্যাদা সানা। এক মুহূর্ত ব্যয় করা এর মর্যাদা কি আল্লাহ রব আলিনের কাছে বেশি এটা দেখেন কারণ এখানে কষ্টটা কি সবচেয়ে বেশি অন্য ইবাদতের মধ্যে কিছু না কিছুটা কি আছে তারা যে মর্যাদাশীল হয়েছেন কিভাবে মর্যাদাশীল হয়েছেন কিভাবে কোন কষ্টের মাধ্যমে জেহাদের কষ্টের মাধ্যমে তারা মর্যাদাশীল হয়েছেন একে পরিষ্কার কথা এটা चाकुरह गिर कर पथे मुफ्ति गिर कर पथे किसर पथे जेहर पथे सोजा कथा जेहद कि জেহাদ বললে কি বুঝতেন সালাম শরীফের মধ্যে বর্ণিত এক হাদিস সালামাইবিনের কাছে বিশাল অঞ্চল বিজয়ী করে ফেলছে না মুসলমানদের উপর আঘাতকারী আর কি আছে আরে রসুলের জীবনের শেষ সময়ের দিক দিয়া মুসলমানদের উপর আঘাতকারী স্বাভাবিকভাবে আর আছে ইসলামের দিনের কোন কাজে বাধা আছে। এই জন্য কিছু কিছু শাহবাহী সাহাবাই ঘোরা কে রেখে দেওয়া অস্ত্র শস্ত্রানায় ফেলা এটাকে কি বলতেছেন বলতেছেন ওকলা জেহাদা আর কি নাই জেহাদ নাই তাহলে বোঝা হয়তো কি দিয়া আর কি স্বাভাবিক ভাবে ঘোরা দিয়া অস্ত্র দিয়ে কথা কইছে যে আল্লাহ রসুল লোকেরা তো কাগজ কলম ফলে দিছে গোটা এফিয়া দিছে এইগুলির খবর আর কি করতেছে না নিতেছে না আর তারা বলতেছে জেহাদ নাই কথা বলছে এটা বলে নাই কি বলছে যে ঘোড়া এবং অস্ত্র শস্ত্র এইগুলি আর বলতেছেহাদের সাথে সম্পর্কিত আসবাব কোনো বিশাল জামাত জামাতের মধ্যে কিতাবুল জেহাদ আনে কিতাবুল জেহাদ আলোচনা করে কিসের কলমের কাগজের দোয়াতের এগুলি তাই না কলম সংক্রান্ত হাদিস গুলি দোয়াত সংক্রান্ত হাদিস কাগজ সংক্রান্ত হাদিস গুলো আয়াত গুলো কিতাবুল জেহাদের ভিত্তিতে তারা আনে না চুপ করেছে কোন কিতাবুল যেহাদ বইলে কোন বিষয়গুলির হাতিস ঘোরার বিবরণ তরবারির বিবরণ তীরের বিবরণ বর্ষার বিবরণ এই হাতিস কিতাবলি হাত লেখা তেলে বুঝা গেল জাহাদি কি লাগে এই বিষয়গুলি কাগজ কলম লাগে পেন্ডেল জেহাদ বলে তারা আলোচনা করে কিসে অস্ত্র শস্ত্রের ঘোরার বর্ষার তীরের বর্মের এইগুলো কি তাহলে বুঝা গেলো যেহাদের সঙ্গে বলছেন অস্ত্র শস্ত্র উন্মত বুঝে আসছে এটা বুঝে আসছে এখন এটাকে অন্যখানে বে করা মানে উন্মতের মোতাবাতের মানাটাকে কি করা বিকৃত করে ফেলা। জিন দিক হয়ে যাওয়া কি হয়ে না করে ভিন্ন অর্থে ব্যবহার করলে কি হয়ে যায় জিন দিক চিনেন দেখতে দেখা যায় সে মুসলমান নামাজি কালামি পাক্কা একেবারে কিন্তু আসলে ইমান নাই সে নিজেও বুঝে না হয়তো যে তার ইমান এমন বিকৃত করে মোতাওয়াতের বিষয়টাকে কি করে ফেলা বিকৃত করে ফেলা যাই হোক এখন এই জেহাদ এবং কেটাল এটা এমন একটা বিষয় যেটা সবচেয়ে বেশি কঠিন শরীরের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি কি কঠিন আল্লাহ নিজে বলেছেন কুরহন এরকম এটা করে গেছেন দিনের জন্য আমার জাদাশীল হুসে কোন কুরবানির মাধ্যমে জেহাদের পথের কুরবানির মাধ্যমেই তারা আমার যাদাশীল হিসেবে না আর কোন ব্যাপক বাবা কি ছিলেন মুজাহিদ ছিলেন ব্যাপক ভাবে সবাই মুফাসের কিরাতের ফাঁকাহাতের সাইফুল আদিজগির তফসিরের ওয়াজের গুরুত্ব তাদের জানা ছিল না ছিল না ছিল না জাহেল ছিলেন তারা আমল তো করে নাই এটা তো নিশ্চিত জানা যদি থাইয়া থাকে জানা ছিল কি ছিল না এটা আমাদের জানা নাই। আর যদি জানা থেকা থাকে আমল তো করে না এটা তো নিশ্চিত আমল করছে ভাই তারা হ্যাপের জানা ছিল কি ছিল না বাকি সবাই কি করে নাই সাইফুলাই এটা ঠিক আমল করে নাই তারা সবাই মুফতি হয় নাই এটা কি ব্যবসায়ী তো আর আগেই হয় নাই जमीदारण्डक् सही बुजिल सही बुजिल कमे सही बुजता तो, आरो नहीं। हाँगे। हाँगे। नहीं। तो बैपग की है जेहतर दिखे जाए सही बुज था बर्तमान এর জন্য তৎপরতা দেখা দিনের ধ্বংস করার একটা শৈতানি কৌশল এটা জেহাদের তৎপরতা দেখানো এটা দিন ধ্বংস করানো একটা শৈতানি কি কৌশল এই কৌশলের খপ্পরে সে গেছে আমাদের জমানাই তো যেহাদের ক্ষেত্রে বক্তব্যটা এটা এটা না সাহাবাহি গুমরা হয়ে গেছে সব কি হয়ে গেছে গুমরা গেছে আমরা শিয়াদের কথাটা মুখে দিয়ে আমরা শিয়া এই কথা বলি না কিন্তু শিয়ারা যে আচরণটা সাহাবাই কার দেখায় আমাদের আচরণের দ্বারা সেটাই প্রকাশ পায় ষয়ের সাথে সংযুক্ত হয় সে কি মর্যাদা হীন হবে না মর্যাদাবান হবে আহ্নতিমা কাকে বলে জমা আন জমাত উদ্দেশ্য সাহাবাই জমাত উদ্দেশ্য আশেকের এটার দ্বারা আশেখ রসুল আমরা সাহাবাহিক মেয়ে আর হক মানি সাহাবিদের শত্রুদের বিরুদ্ধে আমরা স্লোগান দিই মাঠ গরম করি মিছিল করি আমরা সাহাবিদের খাটি অনুসারী না শুধু স্লোগান আর মুখে বক্তব্য দিয়া না কাজের মাধ্যমে কি ছিল এই কাজটা যারা নিজেদের জীবনের অংশ বানাবে নিজেদের জীবন এখানে উৎসর্গ করবে সে সাহাবাইকার জমাতের অন্তর্ভুক্ত সে যেই যুগেই জন্মগ্রহণ করুক না কেন যেই এলাকায় জন্মগ্রহণ গ্রহণ করুক না কেন সে যেখানেই থাকুক না কেন সে কাদের অন্তর্ভুক্ত আর যদি হইল সে সে সাহের উম্মতের ভিতরেই নেই এক লোক রসুলের উম্মতের ভিতরে না যে ব্যক্তি মুসলমানদের ভালো মন্দের মুসলমানদের ব্যাপারে কোন চিন্তা তার মাতার ভিতরে কি নাই মাল্লাম ফিকিরে ফালায় না যাকে চিন্তায় ফেলে না যেটা যুগে কিন্তু মুসলমানদের বিপদ আপদগুলি মুসলমানদের কষ্টগুলো এটা তারে ফিকিরের মধ্যে কি করে না ফেলেন সে মুসলমানদের জমাতের অন্তর্ভুক্ত না রসুল বলতেছেন আমার জমাতের অন্তর্ভুক্ত না সারা পৃথিবীর সব মুসলমান ভাই ভাই ভাই মহব্বত পারস্পরিক সম্প্রীতি পরস্পরের প্রতি দয়া মায়ার ব্যাপারে এক দেহের মত কিসের মতো দেহের এক অঙ্গের মধ্যে যদি আঘাত হয় তাহলে পুরা দেহটা অস্থির হয়ে যায় अंगेर मध्य आघत चलते चलते आघात अवस्था निजे भाई अस्थिरता थके बोझा गलान रक्त प्रवाहित आरोप আর যদি মুসলমানদের উপর এইভাবে আঘাত চলতেছে তাদের উপর বিপদ চলতেছে সে অবস্থায় সে অংশের মধ্যে কি হয় ব্যথা হয় কি হয় আঘাত লাগলে যে অংশের মধ্যে রক্ত আছে সেই অংশের মধ্যে কি লাগবে ব্যথা লাগবে না কিন্তু চুলের মধ্যে ব্যথা লাগবে চুল যদি আপনি কেচি দিয়া কাটেন ব্যাথা লাগবে না নাই আমার আমার মধ্যে ব্যথাটা অনুভব হচ্ছে না হয় না যদি ব্যাথা অনুভব হয় তাহলে আমার মধ্যে এই উন্মতের দেহের রক্ত ইমানের রক্ত প্রবাহিত আছে আর যদি ব্যথা অনুভব হয় না তাইলে আমার মধ্যে কি নাই রক্ত প্রবাহিত নাই আমি দেহের জন্য আমি বেশি কোন উপকারী বস্তু হয়ে নাই এই কারণে আমাদের এই দুরবস্থাটা দেহের না রক্ত আছে না গুষ্ঠ আছে না হাড্ডি আছে না তার মগজ আছে আছে শুধু চুল কি শক্তিশালী দেহ বলেন এটারে কে মূল্য দিবে আরে কে এটারে দাম দিবে কে ভয় পাবে এটাতে অথচ রসলাম বলেছেন নসির তু বির হবে মাসি রকা সাহারিন যে আমাকে আমার ভয় শত্রুর দিলের মধ্যে প্রবেশ করাই দেওয়ার মাধ্যমে সাহায্য করা হয়েছে এক মাসের রাস্তা দূরত্ব থেকে শত্রু আমাকে ভয় পায় কি পায় যদি বাস্তবে কেউ কি হয় চুল না হইয়া ছবি না হইয়া প্রকৃত মুসলমান হয় তাকে দেখলে সবাই কিভাবে পাবে ভয় পাবে আল্লাহ শত্রুরা আল্লাহর বন্ধুকে ভয় পাবে না এটা হতেই পারে না আল্লাহর শত্রুরা আল্লাহর বন্ধুকে কি পাবে ভয় পাবে হ্যাঁ যারা তার প্রতি তার দয়া মামতা যত মুমেন আছে আর কাফেররা মুহূ মিনু আজিজিল হামিদ আল্লাপর তারা ইমান এনেছে এই কারণে কাফেররা এদেরকে কি দেয় শাস্তি দেয় কাফেররা মোমেনদেরকে শাস্তি দেয় কি কারণে ইমান আনার কারণে আল্লাহ আরো বলতেছেন তোমাদের উপর কেটাল চালায় যাবে চিরদিন যতক্ষণ তোমাদের দিন থেকে ফিরে আনা নিবি যদি তাদের ক্ষমতা কোলা কাফেররা ইমানদারদের উপর কেটাল চালা যাবে চিরদিন কিসের জন্য দিন দিন থেকে জন্য। তো থাকা এটাই তাদের এমন অপরাধ যে অপরাধের কারণে কাফেররা তাদের বিরুদ্ধে কি চালা যাবে কেতাল চালা যাবে কি চালায় যাবে কিসের কারণে ইমানের কারণেই তাদের উপর ক্রেতাল চালা যাবে দিনের কারণে ক্রেতাল চালা যাবে অর্থাৎ তোমাদের উপর বোমা ফেলবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে ড্রোন হামলা চালাবে পরমাণবিক বোমা ফেলবে তোমাদের দিন থেকে কি করার জন্য ফিরানোর জন্য তুমি যুদ্ধ করলে ফেলবে না না করলো ইমানি আল্লাহ করল না হইল তারা সব ইসলামের সুন্দর অবস্থা দিকে মুসলমান হয়ে গেল এবং সে এই চেষ্টাটাই করতেছে এইভাবে যে মুসলমানদের কোন রকম যুদ্ধের থেকে ফিরে শান্তিবাদী বানিয়ে ফেলতে পারি তাহলে কাফেররা ইসলামের সুন্দর দিকে মুসলমান হয়ে যাবে এই ধরনের একটা চেষ্টা কিছু বুকা মুসলমানের আছে না এই বক্তব্যটা যদি সঠিক হয় রসুল সাহেব কিমান আলী আবুদেব তাদেরকে বেশি উন্নত আমরা বুঝাইতে পারব। সেই সময় তাদের এত উন্নত ভাবে বুঝানোর পর মুসলমান হয় নাই পদ্ধতিতে পারলেন না ইসলামটাকে বিজয়ী করার দুনিয়া থেকে বদিনীটাকে দূর করতে সেই পদ্ধতি অবলম্বন আমি আর আপনি তেরে ফেলবো না পারবো তারা মুগ্ধ হয়ে মুসলমান হয়নি রসুল মক্কার যত যতদিন ছিলেন ততদিন তিনি কি হুলুক আজিমওয়ালা ছিলেন না রহমাতুল্ল আলমিন ছিলেন না ইসলামটা কি সুন্দর ধর্ম ছিল না সেই সৌন্দর্য তারা কাফের সামনে ধরা পড়ে নাই কেন সেই সুন্দর রসুলের চরিত্রটা তাদের চরিত্র দিয়া সে সময় মুগ্ধ হয় নাই কেন আপনারা বলতেছেন সারা পৃথিবীতে ইসলামের চরিত্রিন আউ্লিন মক্কার তেরো বছর জিন্দিগিতে তাদের কোন চরিত্র ছিল না তাদের কোন আখলাখ ছিল না ছিল আখলাখ দেখে মক্কার লোকগুলি মুসলমান হলো না কেন তাহলে বোঝা গেল পরিপূর্ণ আখলা কে প্রকাশ ঘটবে কিসের মাধ্যমে রসুলের চরিত্র ছিল কি রসুল যে খুল আদিম রসুলের যে চরিত্র সেই চরিত্র আসালি কি তথাকথিত আমাদের বানানো খালি নরম নরম কথা বলা হ্যাঁ এটা না কি বলেছে সাথে বন্ধুত্ব করার নাম আখলা কোরআানে কাফেরদের সাথে কোন আচরণ ডাকে আখলাখ বলেছে বন্ধুত্বের আচরণটাকে বরং সাথে যদি এবং স্পষ্ট লেখেছেন যে নাকি কাফেরদের সাথে আন্তরিকতা রাখলো সে এমন কাফের হওয়া হয়েছে লাফুল মুসলিমুল মুসলিম কোন মুর সে হবে না আর সেও কোন কি হবে না দেখানো কোরআনে রাখলাখ কি কোরআনের আখলাখ খুলকে আজিম শিক্ষা দেয় যে প্রত্যেকের দাঁড় জাগায় হতে রাখবা কাফের হলো দুনিয়ার নিকৃষ্ট আল্লাহর শত্রু কি শত্রু আল্লাহর শত্রু সুয়ার কুকুর পাইখানা এর কি আর একটা পায়খানা রে কি পায়খানা চীনের পায়খানা এটা গতকাল ছিল খানা আজকে পায়খানা হয়ে গেছে গতকালে ডালমারের মধ্যে ছিল খুব উন্নত অবস্থানে ছিল না একবারে সব কি সমান কি করবা এখন গতকালখানা ছিল আজকে ডে পায়খানা বানাই বাথরুম এ রাখবো কেন এটার বেডরুম রাখবো আমি বিছানা মধ্যে দিন করবে এই কাজটা কে হো কি করবো এটা যেটা এত সম্মান করাই অসাম্প্রদায়িকতা হয়ে গেল না একটা সাম্প্রদায়িকতা হয়ে গেছে না একটা ঘৃণা কেন সবার প্রতি চাই মোহব্বত থাকা চাই ঘৃণা কেন আবার কারণ তারা তোমাদের বিরুদ্ধে কেতাল করবে আর তুমি মহব্বত করবা তোমাদের জন্য উত্তম আদর্শ ইব্রাহিমের মধ্যে আর ইব্রাহিমের সাথে যারা ইমান আনছে তাদের মধ্যে তারা কি কাজ করছে কি দিক দিয়ে আদর্শ ইন্না তারা তাদের জাতিকে বলছে যে আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহ ছাড়া যাদের আবাদত করো তাদের থেকে মুক্ত এদের প্রতি অসন্তুষ্ট এদের থেকে আমরা বিচ্ছিন্ন এদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্যাসমিলামা কয়দিন পর্যন্ত কিয়াম পর্যন্ত আবাদান কি পর্যন্ত সব সময় হাত্তা তু মিনু বি যতক্ষণ তোমরা একাল্লার উপর কিনিয়ে আসবা ইমা নিয়ে না আসবা আল্লাহর উপর ইমান এক আল্লাহ ইমান আনা রাখ পর্যন্ত তোমাদের সাথে আর আমাদের সাথে শত্রুতা কি হয়ে গেল সৃষ্টি হয়ে গেলের শত্রুতা শত্রুতা ঘৃণা হয় না শত্রুতা শত্রুতা তাহলে ওই ব্যক্তিদের সাথেও শত্রুতা ব্যক্তি যেগুলির আবাদত করে সেগুলির সাথেও কি শত্রুতা বাহিরের শত্রুতাও ভিতরের শত্রুতাও দুধের শত্রুতা আন্তরিক তোমাদের শত্রুতা তোমরা কি ব্যক্তি না ওমিনা তাহ তোমরা আল্লাহ সারা যাদের এবাদত করো তাদের সাথে তাহলে তোমাদের সাথেও এবং তোমাদের কাজের সাথেও না পাপকে ঘৃণা করো পাপিরে ঘৃণা করো না গন্ধরে ভালোবাসছ না কিন্তু গু এটা তো গতকাল খানা ছিল পায়খানা এটা খানা ছিল না এটাতে ভালোবাসো এটা কাপড়ের মধ্যে মাখ এটা বিছানার মধ্যে কি করে এটা রে রেখা দাও তুমি খারাপ সম্ভবিতা এই ধরনের জমানায় কাফের গুলি দলে দলে কেছে মুসলমান হয়েছে আমার মুসলমান গুলির দুর্গন্ধে মুসলমান গুলি যায় কাফের যায় কেন কারণ আমরা কি করি আমরা গিয়া গুলাম হইয়া বসে থাকি গুলামের ধর্ম কোন কাফের মুশ্রেকের গ্রহণ করবো বরং আমার সন্তানগুলিও দেখ আমার বাফে তো গুলাম টুপি বইয়া ফাগি বিহাদি গুলামি করে সুতরাং যার গুলামি করে আমি হিডা হই আমি গিয়া খ্রিস্টান হই আমি গিয়া ইহুদি হই তাহলে আমি আমার বাফেরও মনে পইতে পারবো কে চাই গোলাম হইতে না মনে পইতে চাই তুই মুসলমানের সন্তানগুলি কাফের কি গা এ কাের সামনে আমি নম নম করি দিকে গিয়ে আমি শক্তির সাথে প্রতিষ্ঠিত তার শক্তিটা ধ্বংস করে দিতাম আর তার অপদস্থ বানায় রাখতাম দলিল বানায় রাখতাম আমার সন্তানগুলি কাফের আমার সন্তান গুলামিতে বরং ওই গুলামের সন্তানগুলি কাফের আছে দলে দলে কি হয়ে যাইতো মুসলমান কিভাবে দলে দলে দলে দলে পৃথিবীর শাস্ত মানুষে মানুষের মুসলমান মানুষের তরিকা কি এদেরকে গিয়া নমনম করা রসমের দাওয়াতের তরিকা কি ছিল নমনম করা যে কেম পর্যন্ত সময়ের জন্য আমাকে কি দিয়া পাঠানো হয়েছে তরবারি দিয়ে পাঠা যেন সবাই কি গ্রহণ করে নেহাল দেয় বর্ণিত হয়েছে এটা বুখারির আমার কেতাল নির্দেশ দেওয়া হয়েছে লাল্লাহ গ্রহণ করানোর জন্য কিসের নির্দেশ দেওয়া হয়েছে সাহাবাই রসাম কমপ্লিট পরিপূর্ণ দিনটা দিয়ে গেছেন না হ্যাঁ সাহবাহিক রাম দিনটাকে যেভাবে পালন করছেন আমরা সেভাবেই পালন করতে হবে সাহবাহিক রাম দাওয়ারটাকে পৃথিবীতে যেভাবে সারাইছেন সেভাবেই সারাইতে হবে ওনারা কিভাবে সারাইছেন তর বাড়ি সারানা তর বাড়ি নিয়ে তরবারি নিয়ে এইটাই হল দিনের নমুনা দেওয়া অবস্থা অবস্থা চর্চা জাহাজে থাকা অবস্থা এলিমেন্ট চর্চা এটা হলো সহিমেন্ট চর্চা সাহাবাহিক নমনাই চর্চা কারণ কোরআন উচ্চ কি কোরান্না কোরান্ন জেহাদের সময়ে যেহাদের থেকে আসার পথে জেহাদে যাওয়ার পথে এরপরে জেহাদের মাঠে আবার চর্চা করবে সে সঠিক এলেমের চর্চা করবে এবং এলেমের সঠিক জিনিসটা তার উপলব্ধি হবে কোরআনের আশ্রা রুমুজ হেকাম ঘুমুজ এটি তার বুঝে আসবে আর ওই পরিবেশে জানা যাবে তার বুঝে আসবে আর এই মসজিদে যুদ্ধের প্রশিক্ষণ চলতেছে না চলতেছে না যুদ্ধের প্রশিক্ষণ চলতেছে আর যুদ্ধের জন্য প্রস্তুতি চলতেছে এই হালতটাই তাদের জীবনটা কাটছে দিনের পাইছে দিনের সৈয় আলম বেশি পন্ডিতি জমাকুরনের নাম আল্লাহর হুকুমের আল্লা কি এই জিনিসটা যদি জানানো হয় অনেক কন্ডিত জানে সে এক মস্ত করেছে সে বিলকুল আলেম না সে না বিলকুল আমেল আলেম না আলেম লা সবচেয়ে গভীর আলমওয়ালা কিন্তু অনেক পণ্ডিত তাদের জানা ছিল বিষয়টা এমন কি দিক দিয়ে তারা বড় আলেম ছিলেন সাহাবাই বড় আলেম ছিলেন কি দিয়া অনেক পন্ডিত জানা দিয়া কি দিয়া দিনের সহি ফাহাম সহি বোঝ দিয়া এবং সেই সহি বোঝ অনুযায়ী কি দিয়া আমল দিয়া যেই এলেমের উপর আমল হবে না সেই এলেম তার জন্য কি তার ফজিলতের বিষয় না তার লান বিষয় লানিমা হুলিনা কিতাবুয়ালু হুমুল্লা জানে তাদের জন্যই তো শৈতান কে যে না জানে সে না জানা জান এই লানতগুলি কাদের উপর কোরআনে কারি স্পষ্ট বলে দিয়েছে প্রতিষ্ঠিত হয়েছে ফেটনা নির্মূল হয়েছে কি করণীয় আমাদের জন্য কি করণীয় করণীয় যখন মুস্তাজ আফরা চিৎকার করতেছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুস্তাফ মজলুম লুকেরা জুলুমের শিকার হইয়া চিৎকার করতেছে না এই কারীদের জন্য কোরআন আল্লাহ কি করার জন্য নির্দেশ দিচ্ছেন সরাসরি আল্লাহ বল কি হলো যে তোমরা আল্লাহর জন্য কেটাল করতেস না কিসের নির্দেশ দিচ্ছেন আল্লাহ তালা কেটালের নির্দেশ দিচ্ছেন না নির্দেশ কি হলো তোমরা কাপের দের জন্য বদুয়া না কাপা ঘরের গিলাপ দিয়ে গিলাব্দে গিয়ে দশ সুর করে দিচ্ছে তিরিশ হাজার সাহবা কেরামিদের হারামের মধ্যে পৈরা সুর করে দেয় না এটা করছে এটা আক্রমণ হয় নাই আক্রমণ হবে শুনছেন তারপর করছে? গিয়ে জন্য প্রস্তুতি হাজার বের হয়ে গেছেন বের হয়ে গিয়ে কি করছেন জেহাদ করছে তবুকের যুদ্ধটা কি যুদ্ধ হয়েছিল যুদ্ধ হয়েছে কেছে কেছে যুদ্ধ না কাফের আসে নাই সাহস যুদ্ধ কি করি হয় দুই তিনজনে থেকে গেছিল না তিন জন থেকে গেছিল না হেলালেম নেই রবি কবে মালিক এই জন থেকে গেছিল থাই যাওয়ার কারণে নিষেধ করে দিয়েছে পঞ্চাশ দিন তিপ্পান্ন দিন পর্যন্ত তাদের সাথে কোন কথাবার্তা কোন উঠা বসা চলাফিরা সালাম খালাম সব বয়ক যারা নেফাকির আলামত তাদের দ্বারা প্রকাশ পেয়েছে কে আলামত কারণ জেহাদের যেমন ইচ্ছা থাকলে যেহাদের প্রস্তুতি নিতে তারা প্রস্তুতি নেয় যায়নি অথচ বুড়া হেলালেম নেয়ের বুড়া স্ত্রীর সাথে তার সম্পর্ক নেই এমন বুড়ার বুড়া সেই বুঝা গেছে না যাওয়ার কারণে পায় নাই এবং মাঠে মাঠে ঘুরছে পায়ের মধ্যে ফুসকা পড়ছে লু হওয়ার মধ্যে চেহারা জলসাই গেছে গা কমে এবং কমে সামুদের আজাবের বস্তি দিয়ে তারা গিয়েছে একটা গেছে গেছে না তো ভালা করছে নাকি এনে বৈশে পয়সা জিকির করতেছি আমরা তো এটি চালু রাখছি তুমি কি করছো ঠিক সেই তিনজন সাহাবি যদি এই কথা কইতো ওনারা তো তারা এই কথা বলে তোমরা গিয়ে কি করছো রাখছি এখানে জমাট চালু রাখছি এখানে আমরা প্রতি রাখাতে পঞ্চাশ হাজার সব পাইছি আমরা লোকে কি দেখাও এসে আমাদেরকে বলো যে তোমাদের সাথে কথাবার্তা বলা যাবে না কার সাথে কে দেখানো করা উচিত না এখন আরে অস্পৃশ্য কে হয়ে আছে শুনছিল সেই পরিবেশে ওই বৈশা বৈশা অন্ন আমল করে সুহবতটা ক্ষতিকর আর বেরোয়া যাওয়ার সুহবত অবলম্বন করা ফরজ এত নাজে এই এদের ব্যাপারে ইয়া ইহল্লাদা মানতাকুল কোন যুদ্ধে রসুলের সাথে যারা বের হয়েছে তাদের সাথে এখন এত আমরা ব্যবহার করি কোথায় এত ব্যবহার করি কোথায় যারা জীবনে যুদ্ধের না মনে নাই যারা যুদ্ধ আল্লাহ রসুলের সাথে কি হয়েছে বের হইছে তারা মুস্তিদ্বী যারা মুস্তিদিন আমল দ্বারা সারছে যারা ওই লু হাওয়া দিয়ে চেহারা ঝলসাইছে যারা রাস্তায় রাস্তায় ফুসকা ফেলাই যারা অঞ্চল কি করছে হাঁটা চলা করছে এদের ব্যাপারে বলা হয়েছে আর যে তুমি তেলতিল্লা হয়েছ ও চাদে কিন না উরে বলছে যে এই চাদি কিনে এই তেলতিল্লার সাথে তোমরা কেউই দেখা করো না তার সাথে কথা বললো না সালাম দিলে সালাম নিও না তারে সালাম দিও না তার সাথে কোনো বেচা কিনি করোনা উঠা বসা করোনা সে যদি সাহা দিয় পে যদি বদর যুদ্ধ হয়ে থাকে তারপর কি সমস্যা হয়েছে গেল এইভাবে গুরুত্বের সাথে আল্লাহা কেমন আলোচনা করলেন কি উন্নতির জন্য শিক্ষা দেওয়ার জন্য না ঘটনা জানানোর জন্য আচ্ছা আপনি বলেন কোরআন কোন পূর্ব যুগের লোকদের ঘটনার বিবরণ শুধু আলোচনা কার তোমাদের নিজেদের তুমি কি করবা না করবা সেটা বলা হয়েছে এখানে তোমরা উপদেশ গ্রহণ করো তার সাথে মিলাও তুমি কোন দলের সাথে মিললা যাও তুমি কি মুনাফকের সাথে মিল না হাতি মুসলমানের সাথে মিল না তুমি যদি বের হওয়ার ইচ্ছা তোমার থাকতো তুমি তো প্রস্তুতি নিতা প্রস্তুতি যখন নাই তোমার এই ইচ্ছা যে আছে এই কথাটা কি মিসা এই কথাটা কি না ঠিক না কাফেলরা চায় যে তুমি গাফেল থাকো অস্ত্র শস্ত্র থেকে চায়। তুমি কি গাফেল না গাফেল না দেখো যদি আল্লাহ হইতে পারবা ভাবো যতই বিভিন্ন দেখাও তুমি এখলা জৈন মুর্শ্রিক সাথে। আবার তারা কি বলে না দুনিয়ার সারতে করস এটা বেছে না আল্লাহ পরে তাদেরকে ধমকি দিচ্ছে যে আল্লাপাক এর নৈকট্য জর্জন হবে এই পূজা করলে এই ব্যাপারে তোদের কাছে কোন দলিল আছে আল্লাহ পাক এই জিনিসটা জিজ্ঞাসা করছে যে দলিল আছে কিনা তোদের পক্ষ থেকে নাজেল করার দলিল না শৈতান না কোন দলিল নাজেল হওয়া কোন দলিল আছে নি তোমার নাজেল হয়েছে কোরআন আর কি হাদিস এই দুটি তো নাজেল হইছে না আর কিছু হইছে নাজেল হওয়া কোন দলিল আছে নি যদি নাজেল হওয়া দলিল না থাকে আর শুধু তোমার এক লাখ থাকে এই এক লাখ কোন কি হবে না কাজে আসবে না কাজের মোশেকদের জীবন অনুযায়ী চাহিদা অনুযায়ী যেন জীবন না হওয়া যায় তোমার আর এই কাফের মুর্শিকদের চাহিদা অনুযায়ী জীবন হইলে দিল্লির শিকার হয়ে তোমাদের কি করতে হবে কোনটা আল্লাহ কি করেন নাই রাখেন নাই কোন নেওয়া এদের অবকাশ নাই মুহ মুের জন্য হালাল না নিজের জলিল বানাবে কাফের সামনে নত বানাবে কাফের অধীনস্থ নিজের আর প্রকম্পিত হয়ে যায় কেউ গুসা হইয়া তার চেয়ার যদি কাঁপতে থাকে তাহলে সে কেমন গুসা হয়েছে ফাঁসে যখন প্রশংসা করা হয় আল্লাহ তালা এমন গুসা হয়ে যায় এখন আমরা এই ফাঁসেকের প্রশংসা করে করে জীবন যাপন করতেছি না করতেছি না আল্লাহ হচ্ছে এই হালতটা এটা কি ইসলাম এই হালতে যে মুসলমান হবে তারে দেখে দেখা কাফের মুসলমান হবে না মুসলমান কাফের হবে আজকে পৃথিবীতে কি হইতেছে মুসলমান কাফের হইতেছে না কাফের মুসলমান হইতেছে তুরও থাকতো না দিনের যতটুকু আছে ততটুকু কি করতো না থাকতো না যদি মুদা ফেক যারা দেখা করতেছে প্রতিহত করতেছে তারা যদি না থাকতো কি বলছে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে যে মসজিদে আল্লাহের নাম নেওয়া হয় সেটাও কি হইত ধ্বংস হয়ে যেত ধসায় দেওয়া হইতো এটাকে এখন কাফের তো চিরদিন রুন হামলা ক্ষেপণাস্ত্রিক কেক তারপরে বিমান আক্রমণ এগুলি চালাইয় যাবে না চালাইয়া যাবে না পার হইয়া আইসা পড়বে আইসা পড়বে আমার একটা পরিস্থিতির সৃষ্টি হইছে না হজবাই হাজাবের মধ্যে খন্দকার যুদ্ধের মধ্যে তখন রসান ওদেরকে ফিরানের মধ্যে ব্যস্ত রয়েছেন না নামাজে চলে গেছেন জানতেছে তারপর কোন কাজের মধ্যে প্রতি প্রতিহতর মধ্যে কারণ যদি না ঠেকাইতে পারি নামাজ সব জাইবো ঠেকানোর কাজটা আগে না অন্য আগে। আর চালু হবে না কোন দলের ব্যাপারে বলছে মুজাহিদ দলের ব্যাপারে না অন্য কোন দলের ব্যাপারে যখন কাফের সামনে মুখোমুখি যুদ্ধরত সেই অবস্থায় বলছে এরা যদি ধ্বংস হওয়া যায় তাহলে পৃথিবীতে আপনার এবাদত চলবে না বুঝাচ্ছে মুজাহিদ না থাকলে আল্লাহ কারণ কাছে মোকাবিলা করতে হবে তুমি অস্ত্রের মাধ্যমে কিছু মাধ্যমে রসলো এটাই করেছেন না দোয়া শুরু করে দিচ্ছেন আক্রমণের খবর শুনি না দোয়া শুরু করে দিচ্ছেন না আক্রমণের প্রতিহত করার ব্যবস্থা গ্রহণ করছেন হ্যাঁ যুদ্ধুরিত সাদ্য আছে সমাপী হইতে হবে না তোমার এখন আমরা দুধ দিলে এমন বাবা পর উপর ছায়া বসছে যে আসবাবা অবলম্বন করার সাহস আমাদের নাই এটা বাদ দিয়া আমরা কই আমরা খুব বাতিল হয়ে গেছি গা খুব মারে ক্ষতি হয়ে গেছি গা কয় জাহিরি নামাজ করিনা ইডলিসারা পৃথিবীতে সৈজাদিয়া বেরিয়েছে বর্তমানে রসুল সসান যদি দুনিয়ার মধ্যে থাকতেন যে অবস্থায় মুসলমানরা জাগায় জাগায় আক্রান্ত হয়ে গেছে রসুল কি করতেন আক্রমণ প্রতিহত করতেন না আর প্রতিহত করার জন্য দোয়া শুরু করে দিতেন না জহারি আসবুক বলে অবলম্বন করতেন অবলম্বন করতেন এখন যারা জহারি আসবেন যে কারেন সেই কার্ডা যারা করতেছে এরা সাহবাহিক জামাতের ভিতরে আছে আর সাহাবাহিকারণ থাকলে যে কার্ডা করতেন এ কারটা যারা করতেছে না এরা যে কোন কাজে করুক সাহাভাবিক জামাতের ভিতরে নেই থাকলে কোন দলের ভিতরে আছে ওই তিন সাহাবাহিক দলের ভিতরে ছিল কি মুনাফেক যেগুলি উপরে দিয়া মুসলমান কিন্তু আসলে ভিতরে কি মুনাফেক রসুল ফিরা আউনের পরে বিভিন্ন বাহানা দিয়া দিয়া দিয়া দিয়া দিয়ে ছেগেছে শুধু তিনজন মুসলমান কি করছে বাহানা দেয় নাই আটকা পড়ছে এখন এই জেহাজের মুহূর্তে যে লোকগুলো বিভিন্ন থেকে ফিরা থাকতেছে মুনাফেকদের দলের মুহূর্ত আর যেগুলি বাহানা না কি ফিরা থাকতেছে ঠিকই কিন্তু দিনের বিভিন্ন কাজের কথা হইলা। এগুলি কোন বড়জোর কাজের অন্তর্ভুক্ত বরং এদের সুবদ থেকে দূরে সেরা থাকতে কইছে। আজকে যেহাদ থেকে ফেরা রাখেন না কারা দেখেন যারা নিজেদের যেহাদের প্রস্তুতিটা পর্যন্ত নাই এরাই ফেরা রাখেন না ফিরে রাখতেছে বিভিন্ন তার একটা দায়িত্ব কিনা কেতালের প্রতি উৎসাহিত করা কিন্তু সেমন টেস্ট দিবে এমন এমন কৌশল বলবে এমন এমন হেকমত বলবে এমন এমন রুমজ বলবে এমন এমন গুমুজ বলবে এমন এমন দাকিকা বলবে এমন এমন লতিফা বলবে যেটা দেওয়ার দেহাদের থেকে কি করে দূরে সলে কি সরে দূরে সরে কি করছে সে খেয়ানত করছে। যদি উম্মত তাদের বুজদিলির সবক না শিখানো হয়তো বাহাদুরে যদি শিখানো হইতো তাহলে উম্মত কাফের সামনে লাঞ্চিত হইয়া কি করতে হইতো না থাকতে হইত না কিয়মত পর্যন্ত আল্লাহাল করো নিজেকে কাউকে কি করা যায় না বাধ্য করা যায় না কয় জনে যাইতে একজন হলো যাইতে গেছে থাকলে তাই কি করতে হবে নামাজ পড়তে হবে মসজিদ থাকলে না না থাকলে জমাতের ব্যবস্থা থাকলে নানা থাকলে ইমামের ব্যবস্থা থাকলে না না থাকলে বলেন আরে ইমামের পিছনে এখন নাই ব্যবস্থাটা কেউ নামাজ পড়বে এই পড়ার কথা শরীরে হ্যাঁ কই কুইশো হ্যাঁ একা একা হইলে কি করতে হবে এরপরে দেখি দিনে দিনে একটা মসজিদ করতে পারি হাজানো একটা ব্যবস্থা করতে পারি যে চিন্তা করতে থাকতে হবে বুঝাচ্ছি কিন্তু নামাজ কি করা যাবে না পড়তে পড়তেই সে ব্যবস্থা গুলি করতে হবে ছেড়ে দিয়া ছেড়ে দিয়া না পড়তে পড়তেই ব্যবস্থা না হইলেও কিতালের সময় যখন এখনো কি আমার হয়ে যায় না কারণ কেতালটা চলবে কয়দিন পর্যন্ত এখনো কি আমত হওয়া যায় না কি আমার কি হয়ে গেছে আচ্ছা ফেটনা কি পরিপূর্ণ দূর হয়ে গেছে দিন পরিপূর্ণ প্রতিষ্ঠিত হয়ে গেছে আচ্ছা আর কাজ কি করবে আর মুবা উৎসাহিত করবো দাওয়াত দিবা কি দিবা কেতাল করা এবং দাওয়াত দেওয়া কয়টা ফরজ নামাজ পড়া সম্ভব এখন আপনার যদি এখন নামাজ পড়তে পারবেন তখন ইনশাল্লাহ পারবো ওজু নাই তো দাঁড়া তো দাঁড়ায় গেছেন কি নামাজ কি কি করে আলহিম তাদের জন্য দোয়া করেন না সেটা কুন্ডা এইগুলি ছাড়া কি করা যায় করা যায় কিন্তু এই সালাদ দ্বারা সেই সালাতের ফরাজা ইবনি রাজন দিছে আপনার হস্তি গিয়ে দৈরে গিয়ে জামাতের মধ্যে কারো কারো অনুযায়ী এই জন্য আল্লাহ আল্লাহ আল্লাহ রোজু ছাড়া দিদা করুন আমাদের অনেকে জেহাদ করতেছে কোন জেহাদ বেশ কম নাই ওজু সারা কোন নামাজ আল্লাহাম এই সল্লে আল্লাহ নামাজ দিয়ে কি ওই নামাজের পিডারতে বাচ্চারবো আরে এত জেহাদ করতেছে কয়জন ডরে এই যেমানি কই বৈশাখে বয়ান দিছে আর বয়ানের আলোচনা বয়ানের ভয় সারা পৃথিবীর কাফের দিল ভিতরে গেছে আমাদের দেশের কাফের দিলে ভয়টা ইল্লা দিব কই আমাদের ব্যাপারে কাফের দিলে তো ভয় ঢুকলো না দশ হাজার কাফের আয়া আঙ্গুরি মারলো লাখ লাখ রে আমরা মারলো কই জানেসা দশ হাজার মেরে দিয়ে গেলো এদের দিলে কাছের তে ঢুকলো না ঢুকছে কেন ঢুকে নাই মানে আমাদের ভিতরে কিনাই আসলে সেই ভয়ের বিষয়টা নাই যেটা দাগ কোন দাগ এই প্রস্তুতি না থাকলে কি রূপেন না এই প্রস্তুতিরা কারণ শাস্তি দিবেন তো কাফর আল্লাহ কিলুম ইউমুল্লাহ ফিতাল করো আল্লাহ তাদেরকে আজাদ দিবেন তোমাদের হাতে ভয় আল্লাহ তালা কা ফেরে দিলে কি করে দিবেন না তুমি প্রস্তুতি না দিলে তোমার ডরাইবো এ বিষক রে ডা এ বুজুর্গ সাহেব রা এ তোসবি সাহেব সাহেব সাহেব রে ডে ড যে প্রকৃত মজাহ কি করে ডরা যারে ডরাইব তারা সন্ত্রাস শিখিব না আর যারে ডরাইব তারা সন্ত্রাস শিখবো তো সারা পৃথিবীতে কাফেরা সন্ত্রাসী নাজিরা রে হাজিরা রে মুজাহিদের তাহলে এরাই প্রকৃত ভাবে আল্লাহ তালুকুমটা কি করতেছে পালন করতেছে আল্লাহ শত্রুরা তাদেরকে কি জানে শত্রু জানে তা শত্রু আপনাকে শত্রু জানতো না বন্ধু জানতো আল্লাহর শত্রু সে আপনার কি হবে সে আপনার কি লাগবো শত্রু লাগব আর আপনার যে শত্রু লাগবো আপনি তার কি লাগবেন শত্রুই লাগবেন শত্রু শত্রু কি করে আদর করে না গালি দেয় তারপর কোনটা আপনার বন্ধু শত্রু আপনার আদর করে যত্ন করে টোয়া করে কোন কথা মিনাল কাজনা সব নবীদের জন্য অপরাধীদেরকে আমি কি বানাইছি শত্রু বানাইছি তো দুনিয়াতে অপরাধী আছে না নাই ইংলিশ মেরে গেছে না আছে। তে অপরাধীটা আছে না নাই তে অপরাধী যে হবে সে কি নবীদের নবীদের তরিকায় যারা চলবে তাদের নবীদের বন্ধু হবে না শত্রু হবে সাপ কথা হবে এখন শত্রু শত্রু আর কাদের মুজাহিদদের কাদের শত্রু মুকাতিল কাদের মুজাহিদ বললে তো আবার কত হচ্ছে মুজাহিদ আছে মুকাতিলদের শত্রু কাদের শত্রু তাহলে বোঝা গেল এরাই আল্লাহ এরই কি আল্লাহ আল্লাহ হাত মজদুমদের জন্য রক্ষার ব্যবস্থা তাদের মাধ্যমে কি হইতেছে মজবুমরা যখন চিৎকার করে তখন আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা কি বলতেছেন মজদুমদের চিৎকারের জবাবে তোমরা কেন খিতাল করোন আল্লা তোমার পক্ষ থেকে কোন অলি কোনো সাহায্যকারী কি করো দিয়া দাও সুতরাং মজদুমদের চিৎকারে যারা টিকাল করতে যাবে তারা আল্লাহর তারা কি তারা আল্লাহর সাহায্য এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী একটা দল একটা জমাত থাকবে আল্লাহর সাহায্য প্রাপ্ত পর্যন্ত তারা থাকবে শেষ জমাতটা দরজালের বিরুদ্ধে যুদ্ধ করবে মাসিয়াল ইসা আলসেমের সাথে মিলল কার সাথে মিলল ইসাম সেই দলটা এখন বর্তমানে কারা একটা মোজেজা যে কি পর্যন্ত এই একটা দল যুদ্ধের মধ্যে কি থাকবে একদিক দেয়া শেষ হয়ে যাবে আরেক দিক থাকবে আরেক দিক শেষ হয়ে যাবে আরেক কি থাকবে এদের থেকে কোনদিন পৃথিবী কি হবে না খালি হবে না খালি হয় নাই বর্তমানে আসে না নাই সেই জমাটা আসে না নাই তারা কারা যারা খেটাল করতেছে তারা না যারা খেটাল করতেছে না তারা যারা খেটাল করতেছে তারা ইমান মধ্যে যারা খেটাল করতেছে তারা আর কাপেররা কিতাল করে কার পথে শৈতানের পথে সারা পৃথিবীতে এই দুটা ক্রেতালই চলতেছে শৈতানের পথের কিতালো চলতেছে ইমানদারদের পথের কিতালো কি চলতেছে চলতেছে না চলতেছে না আর কিতালের পথে এক মুহূর্ত সময় ব্যয় করা অন্য একটা জীবন ব্যয় করা যারা আল্লাহাল করতেছে তারা কারা বলেন দেখি কারা বর্তমানে চোদ্দশ কত আরে দুই হিজরিতে না চোদ্দশ পঁয়ত্রিশ হিজড়িতে দুই এখন বর্তমানে কারা তালেবান আর অল না এই নামে আল্লাহ এদের জমাতে আছে হাদিসিল কথাই বলা হয়েছে তাদের কথা বলা হয়েছে আহলে আলিম হইয়া যদি এই মুকাতিলিনদের দল না হয় সে কিনা হক জমা তাহলে না আফগানিস্তান থেকে তিনি ইয়া করে সৌদি তে যখন যান কিতাবের বিশাল বোঝা নেওয়া যাইতেছিলেন আব্দুল্লা কিতাব নেওয়া যাইতেছিলেন সৌদি দূতাবাসে আটকেইসে কাস্টমানের লেগে কিতাবের এত মনে ব্যক্তিগত আফগানিস্তানে জাহাদ করছে কিন্তু কিতাব পড়ার সাথে এমনভাবে জড়িত ছিল যে কিতাবগুলি নিয়ে যাইতেছিল কাস্টমসাইছে মনে করছে ব্যবসায়ীগুলো তাহলে কি পরিমান তারা করে ওখানে থাই আমরা আলে মেয়ে যাই কে যাই আলে মেয়ে যায় আর ওরা এই বিশাল লাইব্রেরির পড়ে কেতারে না আলে মিতারে না আমাদের দৃষ্টিতে আসলে কি সেখানে চর্চা নাই না নাই এই অ্যালিমেন্ট চর্চাও সেখানে আছে আলহামদুল্লাহ একেবারে কি মানুষ নাই হাকি কি মা নাই আছে আমরা তো কি এর শুধু কিছু নাম মুখস্ত করতেছি বৈশাখে কাজে নেই আর এটারে আলম নাম দিয়ে জমা কি দিতেন নেতৃত্ব দিতেন মাহাদিয়াল ইসলামের সেইস আল ইসলাম সেই কোন জমাতের নেতৃত্ব দিবেন এই মোকাতিল নেতৃত্ব দিবেন কারণ আমরা মাহাদিয়াল ইসলামের জমাতে রসো জমাতে সাবাইকার এমন গুরুত্ব পাইতেছি যেটা চালু হয়ে গেছে সেটা সঠিক বোধ যদি কারো হইয়া থাকে বাস্তবে ইমানের পরে আক্রমণকারী শত্রুকে প্রতিহত করার চেয়ে বড় ফরজ আর একটা অনেক এই জাহাজের কোন কামরা মোজাইক করা বুঝার জাহাজের ফান করা জাহাজের যাত্রীদেরকে সাতার শিখানো এই সবগুলি কি মালিক পক্ষের জাহাজের সিকিউরিটি গার্ড এর আমার না এ কথা বুঝলা তাও যাইবো সবাই দায়িত্ব নিচের অলারা নিচের তো যা কর। তা করুক আমার ওপরে আছি আমার কোন দায়িত্ব নাই আমি কি ডুববো আমি মনে মনে ঘৃণা করতেছি না তাদের গাছটা কি হয় না ভালো হয় না তার গাছটা ভালো হইতেছে ডুববো দায়িত্ব শেষ কি করবা যদি তুমি এখানে ফিরাইতে না পারো এই জাহাজনা দু ফেলতে পারবা এই সম্ভাবনা থাকলে এখানে থাকতে পারবা থাকতেই পারবা এটাই নিয়ম হিজরত কি আমার পরিণত চালু থাকবে এখন কোন কাজ করতেছি আমরা ছিদ্র বন্ধ করার কাজের মধ্যে আছি দিন দিন মসজিদ বাড়তেছে মাদ্রাসা বাড়তেছে খানকা বাড়তেছে তবুলি কি বাড়তেছে কিন্তু দিনই অবস্থা সামাজিক ভাবে অগ্রসর হইতা আর নিচে আল্লাহ রসুলের অপমান বদিনা এইগুলি দিয়ে যদি দিন উদ্ধার হয়ে যেত তাহলে তাই তো দিনে কি হয়ে যাওয়া দরকার আগে দেখা যাচ্ছে একজন আলেম পাওয়া যায় না এমন দেখা যায় এক গ্রামে দশজন আলেন নিজেরা নিজেরা আরো করে খতম তাই না লিয়া আগে ইমামি বা কোন রকম যদি দিন কায়ে যাইতো তাহলে তো দিনে তো দিনে কায়েম হয়ে যা কথা আগে দেখেছে পুরা গ্রামে এক এখন এক গেরাম সেই গ্রামের অবস্থা গিয়ে দেয় ভাল হয়েছে না খারাপ হয়েছে না কমছে প্রকাশ্বর আসুলের মনোভবন আগে কি করতে পারছে এখন করছে না করে নেই আগে দিয়ে আসলি মানি না তো করার কথা হবে না হ্যাঁ এখন দিয়ে তো করার কথা হয় না ইসলামের অবস্থা উন্নতি হয়েছে না খারাপ হয়েছে অন্য গুরুত্ব দিতেছি যে দিন না নিজের খাহেসুড়ন দিনের সুরতে খাহেস করন আসলে আসলে দিন না আসলে কি না দিন না সহের কাছে যদি লাভবাহিক আমার বিপদ আসে বিভিন্ন স্বার্থ যায় আমার ব্যাপারে যে হাতে হাতে যাই সব আশার ঘুরে বালি সব আশা কে যায় নষ্ট হয়ে যায় মা বাবা এই ধরনের মনের দিতে পারি আমি আর আঘাত দেওয়া জিনিসগুলি যদি তোমার ফিরিয়ায় রাখে আল্লাহ জাহাদ থেকে তাহলে অপেক্ষা করো আল্লাহ রাজা বেন আল্লাহ ফাঁসে রেখে দিবেন না হৃদয়ত দিবেন না ইয়াবের অপেক্ষা আছি এখন আর ইয়াবি আমাদের উপর বাস্তবায়িত হতেছে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে যে চালাই তার থেকে মুক্তি পাইতে হলে তোমার কি করতে হবে কিতাল করতে হবে দুনিয়া দারোল আসবো আসবো বলরস করেছেন আল্লাহ কিতাল করতে হবে একা হলেও তুমি কিতালে যাও সারা পৃথিবীর তুলনায় আফগানি তো একা না এখনো উপকার জানায় না আক্রমণ চালায় না দেখেন সোমালিয়াতে সুন্দর ইসলামী হকুমত ইয়ামান ইসলামী হকুমত মালিতে ইসলামী হুকুমত না আলজেরিয়ায় তারপরে সিরিয়ায় ইরাকে ইসলামী হকুমত আছে না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চলে কি আছে ইসলামী হক প্রকাশ্য বিশাল অঞ্চলে ইসলামী হুকুমত চালু সিলাই আমেরিকা ওখানে হামলা করে দেয় না কেন কারণ আফগানিস্তানের হামলা করে দিয়ে কি করতে পারে না করতে পারে না ওদের ধারায় যাওয়ার কারণে ওদের থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন অঞ্চলের মধ্যে তারা ধার করা এবং ইসলামী হুকুমত কায়ম করে এরপরে ওই মৌসম শেষ হয়েছে আল্লাহ পরীক্ষার জন্য কারণ সারা পৃথিবীর সব মুসলমান তাদের সহায়তা করা হল করছে সেটা ভোগান্তি মুসলমানদের উপর আসবে না আসছে তারা তো কাম না তারা নাকাময়ারাজি আল্লাহ তিনি কি নাকাম হামজার আজ শহীদ দিয়ে গেছেন তিনি না কাম তিনি তো কে গেছেন তাদের রাষ্ট্র তারা কামিয়া তারা শহীদ দিতেছে তারা কামিয়া কিন্তু সারা পৃথিবীর মুসলমানদের উপর একটা কি আঘাত আসলো না এখন আবার তারা কি এর পরবর্তীতে আমেরিকা যখন তাদের বিরুদ্ধে আল্লাহর একটা হুকুম যে কাফেরদের হাতে কি মুসলমান মুসলমানের ভাই সে তারা নিজে অপমান করতে পারে না আর কাফেরদের হাতে অপমান করা কারীর হাতে কি করতে পারে না তারা সুতর্দ করতে পারেনা এ একটা হাদিস রক্ষার্থে তারা দেশ ধ্বংস করে দিছে আল্লাহর হুকুম বড় না দেশ বড় আল্লাহর হুকুম বর্তবী পরে কথা মস্তিতে কথা দে উদ্দুর ফারায় মাদ্রাসা এই কাজগুলির দেয় উদ্দূর করি আর কি করি বাজ করি বাজ করি না সুবিধার টুকু করি অসুবিধা টুকু কি করি না আমাদের কাজ হচ্ছে এটা কিন্তু তারা কিছু মানুষের কিছু মানসের মানসিক আল্লাহর একটা হুকুম তারা লঙ্ঘন কি করে নাই কাকের লঙ্ঘন করে নাই তাহলে সবচেয়ে বড় মানসে তারা কাকে তাও সেই পরিপূর্ণ কাদের মধ্যে তাদের মধ্যে না আমাদের মধ্যে এটাই চায় আল্লাহ তাগুতরে বর্জন করে আল্লাহ রে মানা তাগুতরে বর্জন করে আল্লাহ রে মানা না মাইন আল্লাহ রে মানা বিজয়ের দিকে নিয়ে ধীরে ধীরে এই জন্য কাজে দিয়ে আমি সফলতা পাইতে চাই আমার জন্য উচিত হলো তারা বর্তমানে যে কাই দিয়ে কাজ করতেছে সেই কাই ভিও টা দিয়ে যে তারা দুই ধরনের শত্রুর বিরুদ্ধে একটা এদের বিরুদ্ধে আর একটা হচ্ছে এদের বিরুদ্ধে বর্তমান পৃথিবীতে আল্লাহ সাহায্যপ্রাপ্ত জামাত কেতাল করতে আছে তারা এই দুই দল কাফের বিরুদ্ধে যুদ্ধ থেকে যদি কুফরে বাবা পাওয়া যায় স্পষ্ট কি পাওয়া যায় পাওয়া যায় তার এখন বাস্তবে এদের বিরুদ্ধে আমি এখন আঘাত শুরু করবো কি শুরু করবো না সেটা হচ্ছে যারা যুদ্ধ করতেছে সারা পৃথিবীতে সব ধরনের বিরুদ্ধে এদের থেকে অভিজ্ঞতা কি হবে নিতে হবে যুদ্ধ করে একে হওয়া হুসাইন রাজি আল্লাহ যুদ্ধ করেনি উনি কি খলিফা ছিল উনি কি সহিফা রহমতুল্লাহ আলাইহি তার সময়ে খালিফা মানসুর আমাদের শাসকদের মতো কাফের ছিল না কি ছিল ফাঁসেক ছিল তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ইব্রাহিম ইবনে আবদুল্লাহ ইবনে আল হাসান বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহীর সহযোগিতা করছে বিদ্রোহ করছে সে যে বের হইছে প্রশাসনের গন্দির থেকে এটা রসুল ইসলাম বদরের যুদ্ধে বের হওয়ার মতো বের হওয়া হয়েছে উনি বলছেন যে তার সাথে একটা যুদ্ধের হওয়া যদি কি আল্লাহ তোমার হাসপুর মাঠে ধরে কয় বদরের দিন যদি তোমার ভাইয়া মারা যাইতো তাহলে আমি কি জব দিতাম ইন্দা আল্লাহর এই যে তোমার ভাই মারা গেছে এই শাসকের বিরুদ্ধে বিদ্রোহী হইয়া এটা বদরের সুগরা হয়েছে এটা ছোট বদর হয়েছে শাসক যদি জালেম হয় তার বিরুদ্ধে বিদ্রোহ করা সে শাসক নাই যদি শাসক যদি কি হয় কাফের হয় এরা কি ফাসেক না কাফের ফাসেক ফাঁসে কেরকম আমাদের দেশের মানুষ ফাঁসেক আর করতে পারে না একটা গ্রুপ ছিল না ছিলি তাদের কথা ছিল ফাঁসি কি করুক আর কুপুরি করসলমানি করলে কাফের ফাঁসি কি করলে কি হয় কাফেরা না মুসলমানই থাকে দ্বারা এখন আমাদের অনেকে গ্রহণ করেছে শাসকদের থেকে যদি কুপুরিও প্রকাশ পায় সে নিজের ইমান দাবি করে সুতরাং সে আর না না সে দাবি করলোই কািত না কিছুটা এমন যারা জাকাত দিতে অস্বীকার করছিল তারা নিজেদের যাই হোক এখন বিরুদ্ধে যুদ্ধ করতেছে না করতেছে না ইরাক ইয়া মানে আলীর বিরুদ্ধে যুদ্ধ করতেছে না করতেছে না ই নিজের কাফের দাবি করছে তুই ইবলি সে কখনো নিজের কাফের দাবি করছে মুসলমানের দাবি করছে মুসলমান দাবি করলে মুসলমান থেকে স্পষ্ট কুপুরি পাওয়া যাওয়ার পরে মুসলমানা এই জন্য ওদের ব্যক্তিদের আমলটা দেখাই দিলাম যে মুজাহিদ্দে কি করতেছে এই ধরনের শাসক কার যাই আমাদের দেশের শাসকের চেয়ে ভালো না খারাপ হামিদ কার যাই বালনা দাঁড়িয়ে একটু একটু আছে দেশের মধ্যে ইসলামী শরীয় কোরআন শিক্ষা আছে সেগুলো পরিবর্তন এখনো করতে পারেনি তারপরেও তো তার বিরুদ্ধে যুদ্ধ করতেছে আর আপনি বিরুদ্ধে না এই আমরা বিষয়টা বুঝি না আমাদের দেশে এই ভুজটাও আমাদের দরকার অবজ্ঞা করা লাগে না পুরা শরীর অমান্য করা লাগে না আমাদের দেশের যারা জেহাদে নাই তাদের দিলটা এ খুলে নেয় কি নাই খুলে নাই অর্থাৎ তাদের কথা হইলো যে কেউ মুসলমান দাবি করলেই মুসলমান দাবি করলেই কিসে মুসলমান আর কোন কিছু দিয়েছে কি হয় না আর কাফে হয় না তাদের স্পষ্ট ভুল সরি কুপুরি পাওয়া গেলেন নিশ্চিত সরি কুপুরি পাওয়া গেলো আর এটি সরি কুফুরি হারাম বানাইয়া দেওয়া এটি কি সরি কুহুরি অনেক হালালে তারা কি বানা ফেলছে হারাম বানাই ফেলছে এটাই সরি পুফুরি সরি কুফুরির পরে আর মুসলমান থাকে না যেই সময় এই ফেতনাটা এই যুগে শুরু হয়েছে আর নিজেদের দেশের কিছু বিধান এবং কোরআনের কিছু বিধানটা সমন্বয়ে কি বানিয়েছিল একটা সংবিধান বানিয়েছিল এই অনুযায়ী দেশ চালনা করত। সেই সময় আল্লাহ কা ছিলেন উনারা হতোয়া দিচ্ছে এবং ওনার সাথে আলেমরা যে কাকের এদিকে সে যে কাফের এর মধ্যে কোন সন্দেহ নাই এরা কাফের পক্ষে অবলম্বন করছে না করেনি এরা স্পষ্ট কাফারে কাফের পক্ষ অবলম্বন করার কারণে বদরের যুদ্ধে কিছু মুসলমান কি হয়ে কাফেরদের পক্ষ হয়ে আসে অথচ তারা কি ছিল কি ছিল মুসলমান ছিল কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে আসছে তাও ইচ্ছা করে আসা নাই কেন আসছে জুর করে আনা হয়েছে তারপরে তারা ঠিকানা জান তুমি কেন হিজরতানা এখানে তারা ইচ্ছা করেছে না কাপেরদের সাথে এর জেহাদ আমি সিরিয়াল কোনটা দিয়ে আগে শুরু করবো কোনটা দিয়ে পরে শুরু এটা যারা করতেছে তারা বুঝবে শত্রু সব তো মানলাম যে জমানার অবস্থাটা না বুঝবে সে কি জাহেল। যে আলেনা সে মানুষকে গুমরা করবে যে বাস্তবতা বোঝে না সে মানুষকে কি করবে গোমরা করবে দুইটা জিনিসে বুঝলাগবে শরীয়তে বুঝলাবো বাস্তবতার বুঝলাগো একটা বুঝে যদি না থাকে মানুষকে গুমরা করে জিনিস কোনটা সেতালে বিজয়ের জিনিস কোনটা আরে জয় আর পরাজয় কে সাথে সম্পর্কিত সাথে আর বিজয় আসবে যখন তখন দলে মানুষ কে মধ্যে আসবে ইসলামের মধ্যে আসবে কে মধ্যে আসবে ইসলামের আসবে আর বিষয়টা এমন এত বিশাল অঞ্চলে এসে গেছে কিছু কি পরিমান বরকত হয়েছে বরকথ হয়নি এখন আর সারা পৃথিবীর কাপড় গুলি মাসে হওয়ার জন্য সরকারি কি করতে হবে কি কাজ ওই যারা মুর্তা ধরে গেছিল তাদের দেশে কি মাদ্রাসা কেমন করছেন ওয়াজি দল পাঠাইছেন তর্করী জামাত পাঠাইছেন এখনও এই খেটনা বর্তমানে যত ধরনের চলতেছে না এটা কোনো দিনের ব্যাপারে ভাড়া বাড়ি না গোড়ামিনা না এটা রসুল এবং সাহাবাহি গরামের অনুষ্ঠিত তরিকা এটা এটাই এটাই কি একটা মুসলমানের রক্ত সারা পিঠিপিঠে আল্লাহর কাছে দামি বুঝারছে এই জন্য ধন্যান রাজা হত্যা করে দিয়েছে না আর বিভিন্ন উন্মত রসলের উন্নতি হইয়া তারা তাদের জীবনের আঘাত আক্রান্ত শিকার হয়ে আছে না শিকার হয়ে আছে কিনা সেটার জন্য আমার জীবনটাকে যদি আমি উজাড় করা দিই তাহলে এটা কি যথাযথ হবে না অযথা হবে রসুল কি ছিলেন না ফোকে ছিলেন না এইগুলি ছিলেন না জীবনদারে বিসর্জন দেওয়া ঠিক না বে ঠিক সেখানে আবদুল্লাহ না আব্বাস ছিল না সেখানে আবু হেরা ছিলেন না আবু হেরা ছিলেন অন্যদেশরা ছিল তো ছিল না তারা জীবন দিয়ে দেওয়ার জন্য তাহলে যত বড় মত বেশি হোক তার জীবন দেওয়া দেওয়ার কি সাহায্যের জন্য একটা সাধারণ লোকের জন্য হইলো তাকে রক্ষা করার জন্য হইলো কিন্তু সেই অবস্থানে আমরা আসি তাহলে এখন আমাদের জন্য কি করতে হবে আরো আলোচনার সময় অবকাশ থাকে না বুঝে আসলে আলহামদুলিল্লাহ ভালো না সুন্নত সাহাবাহি কালামের জীবনী এবং ফোকাহের স্পষ্ট বক্তব্য এইগুলোকে মিলিয়ে এটা ছাড়া আর কোন সিদ্ধান্তপূর্ণতার কোন অবকাশ নাই যে কেতাল ফরজ আইন হয়ে আছে সব কিছু প্রত্যেক রূপ কেউ না গেলেও ফরজ আছে সাথে সাথে দাওয়াতের সাথে কি কোন দাওয়াতক যা ত সে দাওয়াত না কোন দাওয়াত উৎসাহিত করা উৎসাহ না উৎসাহ না ধ্বংস হইয়া যাবা যদি না যা এটার নাম বলল কি তাহারি তারা তার নাকি হারাজুন ধ্বংস ধ্বংসত্ব বাঁচানোর ব্যবস্থা দেশ তোমাদের মধ্যে মূর্তা ধোয়া শুরু করে দেয় তখন আল্লাহ তারা এমন লোক নিয়ে আসবেন মহবত করবেন মোমেনদের ব্যাপারে দয়াবান হবে পৃথিবীর যে কোন অন্তরে মোমেন আক্রান্ত হবে সে মনে করবে আক্রমণটা আমার উপরে কাফেরদের কাফারিন কি হবে আমি। ওরা আশি দেওয়ার কুফার তার গুণ হবে এটা খারাপ বলবে জমি বলবে সন্ত্রাসী বলবে হ্যাঁ আগে ভালো আছে খারাপ হয়ে গেছে গা রাস্তা ছেড়ে দিয়েছে উগ্রবাদী হয়ে গেছে গা এগুলি বলবে না না বলবে না এইগুলি বলবে এই বলার কোন পরবাহ করবে না আল্লাহ আয়াতের মেয়ে বলার পর বলছেন এই সমস্ত কিছু আসার পরের পথে আসে এটা আল্লাহ পাখির কি অনুগ্রহ কার অনুগ্রহ আল্লাহ ইচ্ছা আল্লাহ তারা তাকে দান করেন আল্লাহর ফজল পেলো সে কি পায় আল্লাহর অতিরিক্ত দান পায় গেল আমরা কোন মারা মরবে জাহিলিয়তের মারা মরবে কিসের মারা জাহিয়া জেহাদ সার মাল্ল মুনাফিকির মারা মরবে আর জামাত সার মাল্লি মারা মরবে জাহিলিয়তের মারা মরবে দুই আমাদের মধ্যে আসে এখন না নাই এবং থাকবে আমাদের দাওয়াত কি থাকবে কোন দাওয়া ভাতের দাও দুই কাজ প্রস্তুতি আর কি দাওয়াতটাও শিখে নিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝাতে